अल्लाहदुल्ला वस्सलातु तो अला रसूल्ला कुरान और सलाह बुझन आरो सहज उपाय तीन मिनट वीडियो सीरीज लेसन टू बी আজকে আমরা টিপিআই মেথডের মাধ্যমে এমন ছয়টি শব্দ শিখবো যেটা দেখুন চিন্তা করুন আমার সাথে আবার বলুন দেখি শুনুন দেখুন চিন্তা করুন বলুন দেখিয়ে দিন ভালোবাসুন সবকিছুই একসাথে চলুন শিখি হুয়া হুম, আনতা আনতুম আনা নাহনু অর্থাৎ সে তারা তুমি তোমরা আমি আমরা টিপিআই মেথডে আমরা আমাদের ডান হাত ব্যবহার করে এই ছয়টি শব্দ শিখব যখন আপনি বলবেন হুয়া তখন আপনার ডান হাতের তর্জনী দ্বারা ডান দিকে ইশারা করবেন যেন আপনার ডান দিকে কেউ বসে আছে যখন আপনি বলবেন হুম তখন আপনি চার আঙ্গুল দ্বারাই ডান দিকে ইশারা করবেন যখন আপনি বলবেন আন্তা তখন আপনার তর্জনী দ্বারা সামনের দিকে ইশারা করুন যখন আপনি বলবেন আনতুম তখন আপনার চার আঙ্গুল দ্বারাই সামনের দিকে ইশারা করুন তাহলে শিক্ষক ছাত্রদের দিকে ইশারা করবেন আর ছাত্ররা শিক্ষকের দিকে ইশারা করবেন যখন আপনি বলবেন আনা তখন আপনার তর্জনী দ্বারা আপনার নিজের দিকে ইশারা করুন বলবেন নাহনু তখন আপনার চারটা আঙ্গুল দিয়ে আপনার নিজের দিকে ইশারা করুন চলুন এবার আমার সাথে হাত দিয়ে ইশারা করুন হুয়া সে হুয়া সে হুম তারা হুম তারা আনতা তুমি আন্তা তুমি তোমরা তুম তোমরা আনা আমি আনা আমি নাহনু আমরা, আমরা। চলুন আবার বলি হুয়া সে হুয়া সে হোম তারা হোম তারা আনতা তুমি আন্তা তুমি আন্তুম তোমরা তোমরা আনা আমি আনা আমি নাহনু আমরা এবার আপনি শুধু অর্থগুলো বলবেন হুয়া সে হোম তারক আন্তা তুমি আন্তুম তোমরা আনা আমি নাহনু আমরা আবার হুয়া সে হোম তারা আন্তা তুমি আন্তুম তোমরা আনা আমি নাহনু আমরা এবার শুধু আরবি শব্দগুলো বলবেন অর্থ বলার দরকার নেই এটা হলো টিপিআই মেথড এর প্রথম উপকারিতা আপনার হাত দিয়ে যেটা আপনি সেটাই আপনি ইশারা করছেন তাহলে চলুন বলি হুয়া হুম হুয়া হুম আন্তুম আন্তা আনা এবার হাত দিয়ে আস্তে আস্তে ইশারা করুন এবং তার সাথে মুখেও বলুন হুয়া হোম আন তুম আনা হুয়া হোম আংতা আন তুম আ না আপনি এই শব্দগুলো যতক্ষণ পর্যন্ত না আয়ত্ত করতে পারছেন ততক্ষণ পর্যন্ত এই ভিডিওটি বারবার দেখতে পারেন হ্যাঁ তবে অনেকেই বলতে পারে আমরা এই শব্দগুলো কখন শিখব যেমন হুমা আন হিয়া আন্তি এর উত্তরে আমরা বলি এই ছয়টি শব্দ কুরআনে অনেক বার এসেছে তাই আমরা আগে এই শব্দগুলো আয়ত্ত করব পরে এই শব্দগুলো আমরা অবশ্যই শিখব এই লেসেন টি শেষ হওয়ার সাথে সাথে আমরা এমন আটটি গুরুত্বপূর্ণ শব্দ শিখে ফেলেছি যেটা কুরআনে প্রায় চার হাজার একশো বার এসেছে আলহামদুলিল্লাহ তাহলে আজ এই পর্যন্তই পরবর্তী পর্ব দেখার অনুরোধ রইল আসসালাম আলাইকুম ওয়ারহমতুল্লাহ